السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين شمعاني داشرب گندو دوره وقاته جي دیکھنه بوشه آمد رونشتان دیکھتن شبه كي پريتی وشوبه چتانات چي داشرب گندو امراه الله صنعك و السلام امام ابو جعفر التحاوی روشتو بایان وعقیدت اهل السنة والجماع आलोचना तो जमिदार विषय कर प्रथम आलोचना की आलोचना केंद्र सही आकीदार सूत्र की मूल सूत्र की आलोचना कर देखे आल्ला रसुलर पथे जादायत प्राप्त आशा करस्त हो সৈয়াকিদায় যারা চলেছে তারা ছিল সত্যিকারের সোনালী সোনালী যুগের মানুষ সাহাবাহাম রিদম আল্লাহ আল্লাহমা মাইন তাদের অনুসরণ করে যারা পরবর্তীতে চলেছে তারা হচ্ছেন আমাদের ইমামগণ এই ইমামগনের মধ্যে শ্রেষ্ঠ ইমাম ছিলেন ইমাম হানিফ রহমতুল্লাহ আলাই তিনি আকিদর ফের গ্রন্থ লিখেছেন যাতে করে মানুষ পদভ্রষ্ট না হয়ে যায় আপনারা ভালো করে জানেন রহমতুল ইরাকে ইরাকে ছিল সবচেয়ে বেশি ফেতনার জায়গা সবচেয়ে বেশি নতুন নতুন মত ও পথ আবিষ্কার হতো তিনি চেয়েছেন যে তার আশেপাশে যারা ছিল তার ছাত্ররা বা তার অনুসারে যারা হবে তারা যেন কোনোদিন সহি আকিদার বাইরে অন্য কিছু চিন্তা না করে কিন্তু দেখা গেছে সহি আকিদার পথটি পরবর্তীতে বিভিন্নভাবে ব্যর্থতায় পর্যবেসিত হয়ে যায় এই পথটি বিভিন্ন দিকে চলে যায় কিন্তু একটি গোষ্ঠী আল্লাহ তালা সবসময় রেখেছেন যারা হকের উপর থাকবে রসোল্লা সাল্লাহ আসলামের সেই ভবিষ্যৎবাণী অনুসারে তারা হক থেকে বিন্দু মাত্র বিচ্ছুত হবে না কোরআনে কারিমে আল্লাহ তালা এদের প্রশংসা করেছেন রসুল্লাহ আসলাম হাদিসে তাদের সম্পর্কে বিস্তারিত এসেছে যে হক অবশ্যই থাকবে হক থাকবে বাতিল শুধুমাত্র চলে যাবে বাতিল অপসৃত হবেই রসোলা সাল্লাম বলেছেন কেমত পর্যন্ত একটি গোষ্ঠী হকের উপর থাকবে কিন্তু আমরা দেখতে পাই যে হক একটি গোষ্ঠী কখনো তারা বেশি হয় কখনো তারা কম হয় এরকম কম বেশি তাদের মধ্যে সেটা দৃশ্যমান হলেও হকের একেবারে হক শূন্য হয়ে যাবে এরকম নয় পরিপূর্ণভাবে চলে যাবে এরকম নয় কোথাও না কোথাও হকের বিকিরণ থাকবেই দেখা যাচ্ছে সেই বিকিরণ ছিল ইমা আফ হানিফ রহমতুল্লাহ আলহী কথাবার্তায় তার কিতাবে মোহাম্মদিন হাসান রহমতুল্লাহ আলহী তার রচনায় আমরা সে হকের বিকিরণ দেখতে পাই তাঁদের অনুসরণ করে পরবর্তীতে যিনি লিখেছেন তিনি হচ্ছেন আমরা সহিদার পূর্ণ নমুনা আমরা সেখানে পাই আকিদার বিভিন্ন বিষয় যদি আমরা ভালো করে তাকে দেখতে কোন কোনদার প্রত্যেকটি বিষয় সম্পর্কে কোন না কোনোভাবে তিনি ইঙ্গিত করেছেন যে এই ধরনের পরিপূর্ণ একটি আকিদার কিতাব আপনি অন্য কোথাও পরিপূর্ণভাবে পাবেন না समान दर्शकबृंद आबानीपुर अम्तुल्लाई सो आकिदा किदारे अनुसार देखते हानाफी महबाबी भिन्न पथे चले गोषण करण आन संक्षेपानीपुर अमतुल्लु इराके इरक हानाफी मजहबे दूटी धारा दिखा चले जाए चले जाए देश दिखे चले जाए चले जाए खोरसान पाक भारत दिखे चले आसे যেভাবে মানুষের ধারা অনুসারে অ্যারাবিয়ান ধারাতে দেখবেন যে সহি আকিদার ধারাটা এখনো রয়ে গেছে এরাই এখনো হানাফি মাঝাবের দিক থেকে তারা হানাফি হানা মাঝাব অনুসরণ করে কিন্তু আকিদার দিক থেকে তারা আকিদারটি তাদের আকিদারি সবচেয়ে এই জন্য দেখবেন যে তারা বিভিন্ন ফেকার কিতাবে আকিদের কথা নিয়ে আসে যে এই কথা বললে ইমান শেষ হয়ে যাবে তার এই জন্য বাবুলাদের উপর একটা মোর্তাদের আলোচনা বিভিন্ন ভাবে তারা ওখানে উল্লেখ করেন যে আবহানিপা অন্তুল বলেছেন যে কেউ আল্লাহর কাছে যেন কোন বন্দাকে মাধ্যম মানে না চায় চাইলে তার এটা ইমান হারা হয়ে যাবে হারাম হবে ইত্যাদি ইত্যাদি তারা উল্লেখ করে থাকেন কেন উল্লেখ করেন কারণ তারা সোহি আকিদার ধারক বাহক ছিলেন তখনকার সময় কিন্তু দ্বিতীয় আরেকটি ধারা চলে আসে খোরাসান হয়ে মাওয়ার নাহার যাতে বলা হয় সেটা হয়ে বিশেষ করে মধ্য এশিয়া হয়ে যেটা পাক ভারত যেটা প্রবেশ করে সেখানে আসার পথে তারা বিভিন্ন রকমের কার আহ কালামদের বা কালাম শাস্ত্রবিদদের বিভিন্ন রকমের দর্শন বিভিন্ন রকমের নতুন নতুন তথ্য অপত্য তাদের মাথায় ভিতরে প্রবেশ করে এই তাদের ভিতরে মবু আহ বলা হয় এটাকে মানে তাদের ভিতরে নতুন জিনিস ঢুকে গেছে সেই সমস্ত নতুন দর্শন দিয়ে তারা প্রভাবিত হয়ে সে আকিদা তারা পরিবর্তন করে বসে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ইমাম এবং ভাইনীপুর অন্তর অনুষদের মধ্যে ওই ব্যক্তিতে অন্তর্ভুক্ত ছিলেন যারা সঠিক পথে আঁকি মধ্যে অন্য কিছু তারা প্রবেশ করার এমন এমনকি তিনি এই পথটিকে তারা ঘৃণা করতেন যে পথটি যে ওই মঠটিকে তারা তিনি ঘৃণা করতেন যে মঠটি পরবর্তীদের মধ্যে প্রবেশ করেছে অর্থাৎ নতুন দর্শন ঢুকিয়ে আঁকিদাকে যারা নতুন পথে পরিচালিত করেছে নতুন ভাবে অন্য দিকে ডাইভার্ট করে নিয়ে গেছে এই পথটিকে তিনি ঘৃণা করতেন এই জন্য তিনি গুরুত্ব দিয়ে আঁকিদাকে লেখেন। এর একটি বড় কারণ হচ্ছে ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ তিনি আসলে আহলে আলেম আলেম ছিলেন এক আলেমের পরিবারের সন্তান ছিলেন এবং তার আলেম ছিল এবং তার আত্মীয়রাও আলেম ছিল আলেম হওয়ার কারণে তারা কখনো এই চিন্তা করেছেন কোরআন এবং সুনার জ্ঞান তাদের মধ্যে ছিল এবং সেই পরিবেশে বড় হওয়ার কারণে তার মধ্যে কোন রকমের ভিন্ন কোন আকিদায় বিশ্বাস প্রবেশ করতে পারেনি हाबिर आकदा सठीक पढ़ान सही आकीदावित हिट लेखार ग्रंथट आल्ला कबूल कर गुरुतः बुजते सठ जीवन आलोचना कर তার জীবনটা আমরা আলোচনা করছি তার নাম হচ্ছে কাহতানি আরবদের একটি অংশানি যারা থেকে মূলত মূল উদ্দেশ্য যারা আসছে আজ কবিল বলা হয় এরা কাহতানি আরব ছিল খাটি আরবিয়ান লোক আর তহাবি বলা হয় তহা হচ্ছে মিশরের তহা একটি জায়গার নাম সহিদ মিশর বলা হয় এটাকে যেখানে এখনো আলহামদুলিল্লাহ মানুষ সহি প্রতিষ্ঠিত আছে মিশরের সেইখানকার সেখানকার একটা জায়গা নাম হচ্ছে তহা তার দিকে সম্পর্কিত করে তাকে তহাবি বলা হয় ইমাম তহাবি এক কথা বলা হয় তার মূল নাম আহমদ এ নামটি কেউ অনেকে ভুলে গেছে ইমাম তহাবি বললে আমরা এটাই বুঝি আর আবু জাফর কুনিয়ে দিয়ে তাকে অনেকে চিনে বলে আবু জাফর আর তহাবি এবার বলে থাকে তিনি দুনিয়াতে এসেছেন দুইশো এবং তার দুনিয়া থেকে তিনি তার মৃত্যু হয়েছে তিনশো একুশ হিজড়িতে দুনিয়া থেকে চলে গেছেন এর মধ্যে কেউ কেউ বলেছেন যে তিনি দুইশো উনত্রিশ হিজড়িতে জন্মগ্রহণ করেছেন ইমা ইবলি কা রহমতুল্লাহ বলেন যদি শুদ্ধ হয় যে দুইশো উনত্রিশ উনত্রিশ হিজড়ি জন্ম নেওয়াটা শুদ্ধ হয় তাহলে তার ब्बे बसर का समय जीवन जापन कर दुनिया पूर्ण समय कि ज्ञान अर्जन करल की खेदमत कर खमत कर आलोचना करते जामाम तहबी रम्ला आलाई एम एक घर जन्मग्रहण गए घर आलम घर तरह पिताओ आलम छ তারা আলম আলমুদ্দিন পছন্দ করতেন এবং তিনি তার পিতার দর্শা সবসময় হাজির থাকতেন তার মামা ছিল বড় আলেম ইতিহাস খ্যাত আলেম ছিল তার মামা তাকে বলা হতো মুজানি তিনি বড় আলেম ছিলেন এই জন্য বলতেছি তিনি ইমাম শাহির রহমতুল্লাহ আল্লাহ গ্রন্থ তিনি লিখেছেন যাবতীয় গ্রন্থগুলো বিশেষ করে ইমাম শাহির রহমতুল্লাহ আলহ ইতাবুল ওম যে আসলে ইমাম শাহির রহমতুল্লাহ আল্লাহর দিকে সম্পর্কিত করা এটা এটা মূলত ইমাম মুজানি লিখেছেন তার ছাত্রই লিখেছেন তিনি ছিলেন ইমাম শাহির রহমতুল্লাহ এর বিশেষ ছাত্র এই বিশেষ ছাত্র ছিলেন ইমা আমাদের ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলী মামা মামা এই বলা হয়ে থাকে তার যুগ ছিল আশ্রুওয়া ও দিরায়া তিনি যে যুগে জন্মগ্রহণ করেছেন সে যুগের মানুষ হাদিস বর্ণনা করলেও সনদ দিয়ে বর্ণনা করত সুতরাং আশ্রু রেওয়া এই জন্য তার গ্রন্থগুলি আপনি পাইবেন কোনো হাদিসেই সনদ বাদে পাবেন না সমস্ত হাদিস তিনি সনদ দিয়া বর্ণনা করেছেন এটা দেখতে পাবেন আর দিরায়া অর্থ হচ্ছে এই যুগে ছিল ফেকের যুগ प्रेक्षित अपने देखें इमाम अवस्थान इमाम अब हानिफर रहमतुल्ला जन्मग्रहण कर मारा गो पंचाश हिजरी ते और इमाम शाफी रहमतुल्लाश जन्मग्रहण कर মারা গেছেন পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলহ একশো চৌরান চৌরানব্বই জন্মগ্রহণ করেছেন এভাবে দেখতে গেছেন এর অর্থ হচ্ছে তার জীবনকালের একটা বিরাট সম্পর্ক ছিল ইমামদের সাথে এবং মহাদিসিনের মধ্যে অনেক মহাদিসের সময় তার সময়ে একই সময় অবস্থান করেছে এই তিনি আশ্রু রেওয়া এবং তিনি আয়া দিক থেকেও তিনি উন্নত পথ পেয়েছিলেন এবং হাদিস বর্ণার দিক তিনি সঠিক পথের অনুসারী ছিলেন তিনি দুনিয়াতে এসেছিলেন বিশেষ করে দেখবেন বিখ্যাত কিতাবের মধ্যে একজন বর্ণাকারী আছেন একজন লেখক হচ্ছেন ইমাম আহমদিনাসাই তিনি মারা গেছিলেন তিনশো তিনশো যার বয়স তখন নব্বই বছর হয়েছিল এই ইমামের সময় ছিল আমাদের ইমাম আবু জাফর তহাবি তাঁর সময়কার লোকে ছিলেন কারণ আমরা আগে আগেই দেখেছি যে ইমাম আবু জাফর তহাবি তিনশো একুশ তিনি মারা যান সেই হিসাবে দেখা যায় যে এই ইমামের সাথে তার একটা বিরাট সময় তার সম্পর্ক ছিল এবং কেটেছে দেখা গেছে যে তিনি হাদিস রেবায়ের ক্ষেত্রেও তিনি অনেক জায়গাতে ইমাম আবু জাফর তহাবির সমস্ত হাদিস বর্ণনা করেছেন ইমাম নাসাই ও একই একই বর্ণাকারী থেকে হাদিস বর্ণনা করেছেন এমনকি ইউনুসিফুল্লাহ যিনি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই একজন বড় হাদিস বর্ণনা হাদিস বর্ণাকী তিনি তার থেকে ইমাম আবু জফর তহাবি হাদিস বর্ণনা করেছেন এই হিসেবে দেখা যায় ইম আবু হানি ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আল্লাহ একদিকে তিনি মহাদ্দিস একদিকে তিনি ফকি বড় হন মিশরে সেখানে তখন কাতা তীপ ছিল করার বিভিন্ন মাজলিস ছিল সেগুলোতে তিনি করার হ্যাফজো করেন বিশেষ করে ইবনা আমরুস নামে একজন কাহারি ছিলেন তার কাছে তিনি মসজিদে আমর ইবনা আসে হ্যাফজ করেন তারপর তিনি কোরআন হ্যাফজো করেন তারপর তিনি তার মামার কাছে ফেঁকে অর্জন করেন এবং তার কাছে মুখতাসারুল মুজানি একটি বড় গ্রন্থ আছে সেই গ্রন্থটি পুরোটাই তিনি শ্রবণ করেন এবং তার মামা থেকে হাদিস লিখেন ইমাম মুজানি এবং তার সমকক্ষ যারা ছিল ওই সমপর্যায়ের লোকদের থেকে তিনি হাদিস গ্রহণ করেন প্রথম তিনি শাহ ফিরিয়েছিলেন ইমাম শাহি রহমতুল্লাইর অনুসারে ছিলেন তারপর তিনি ইমাফ রহমতুল্ল্লাহের মাঝভাবে চলে আসেন ইমাফ রে চলে আসার পিছনে আমাদের বিভিন্ন গল্প শুনে থাকে আমাদেরকে একটি ছিল যে তার মা মারা যাওয়ার সময় তিন তার পেটে ছিলেন মায়ের পেটে ছিলেন শাহি রহমতুল্লাহ এর মতে মায়ের পেট কাটা জানে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম গল্প এই গল্পটা আসলে সঠিক নয় সঠিক গঠন হচ্ছে এটা যে অনেক সময় ইমাম অনেক প্রশ্ন ওনার কাছে আসতো ইমাম তহাবির কাছে। উনি এগুলি উত্তর দিতে পারতেন না চিন্তা করতেন উত্তর কিভাবে দিতে হবে কোন বই পড়লে উত্তর দেওয়া যায় তিনি চিন্তা করে দেখলেন যে তার মামা এই ব্যাপারে সময় শিক্ষের ব্যাপারে আলোচনা করে মামা দেখি কোন কিতাব পড়ে তিনি দেখলেন যে মামাও মাহমুদিন হাসানের কিতাব দেখে বিভিন্ন সময় তার উত্তর দিয়ে থাকেন এবং বিভিন্ন সময় সেটাকে প্রাধান্য দিয়ে থাকেন তিনি তখন বুঝলেন যে এই কিতাবগুলি পড়া দরকার কিন্তু একদিন তিনি এই কিতাব পড়ছেন তার মামা দেখে বললেন যে আমার বই হচ্ছে তুমি ইয়া হয়ে যাবে অন্য পথে চলে যাবে তারপর তিনি শপথ করে বলেন তুমি তো সে কোনদিন ভালো কিছু করতে পারবে না কিন্তু ইমাম আবু জাফর বুঝলেন যে না এটা নয় মামা যতই বলুন আমি পড়ে দেখব পড়ার পরে তিনি দেখলেন যে এটা অনেক বেশি আক্রব তার মাইলান এটার দিকে তার মত এটার দিকে চলে যাচ্ছে এবং কেয়াসের সবচেয়ে কাছাকাছি এবং প্রশ্ন উত্তর দেখে মানুষের জীবনযাত্রা উত্তরের ক্ষেত্রে সেটা খুব সবচেয়ে বেশি উপযোগী কারণ হচ্ছে আমরা এটা ভালো করে জানি যে ফেকের দুইটি অংশ আছে একটা হচ্ছে ফেক বিড়া একটি ফেক বিল আতার ফেকির রায় হচ্ছে মত দিয়ে ফেক দেয়া অর্থাৎ বিষয়ে কোনো কোরআন হাদিসে বা সাহাবা কিছু আসেনি তারপরে কিন্তু মানুষের জীবনের তো উত্তর তো দিতে হবে কিন্তু উত্তর সেই পদ্ধতি অবলম্বন করেছেন আফানিফ রহমতুল্লাহ তিনি মানুষের জীবনের সেই বিষয়গুলির উত্তর তার কিতাবে লিখে গেছেন কিন্তু মালিক রহমতুল্লাহ বা সাফি রহমতুল্লাহ ওনারা কিন্তু প্রথম জীবনে এই গন্ধগুলো এই বিষয়গুলো উত্তর দিতেন না তারা অপসন্দ করতেন যে যে জিনিস ঘটে নাই সেই জিনিসের উত্তর আমরা অগ্রিম দেব না अफगानी फरम तुला करें नाई चिंता कर लेंगे जहा घटे ना घटते बाधा नहीं घटते उत्तर लिखे राो इमाम মুজানি রহমতুল্লাহ অনেক সময় ইমাম হানিফুল ইমাম হাসানের কিতাব থেকে নিয়ে যে উ দেখতেন না ঘটলেও আগের কোন কিতাবের উল্লেখা সেখান থেকে উত্তর দিতেন ইমাম তহাবি দেখলেন যে যদি আমার মামা এখান থেকে নিয়ে উত্তর দিতে পারেন তাহলে এটা আমার পড়াতে অসুবিধা কোথায় তিনি তখন এটা পড়লেন পড়ার পর তার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হলো তখন তিনি সাফি মাজাব ছেড়ে হানাফি মাঝাব গ্রহণ করেন এটা গ্রহণ করেছেন শুধুমাত্র তার মিল হওয়ার কারণে মনের মিল হওয়ার কারণে না হলে তিনি কোন গোড়া কোন হানাফি বা কোন গড়া মোকাল্লে এরকম কোনো পাওয়া যায় না এজন্য দেখা যায় অধিকাংশ সময় তিনি যে ঐতিহাসিক গ্রন্থ সেটা হচ্ছে সরায়ণ আতার সেই গ্রন্থে দেখবেন যে অনেক জিনিসে তিনি গ্রহণ করেছেন যে এটা আমার কাছে বেশি যুক্তযুক্ত মনে হয় অথচ তিনি যে মতটি গ্রহণ করেছেন সেটা আমি আফগানীপার অন্তুল আলয়ের সেই মত যে মতে তার উপর ফত আছে अर्थात जेटार फटो आने बोझा गया शुद्ध माजबी संकीर्णतार भरे छा बर दलिल भित्तिक माजह ग्रहण के पक्षपाती इमाम अबू जाफर तहब रहमला आलही भावर जीवन अंश अतिब कर हकर हकते करते हैं हक निर्दिम गोड़ामी पे बसें कारण हमारा बसबा करोड़ामी फे गोड़ामी धर्मी गोड़ामी एत बेना जी बर्तमान आ परवर्ती तैयारी ओसम देखा गया हादीस फेक्ी कित ফেখা গ্রহণ করেছেন বা যে সমস্ত হাদিস থেকে হাদিস নিয়েছেন হাদিস গ্রন্থ থেকে অথবা যে সমস্ত ইমামদের থেকে হাদিস নিয়ে তারা অত্যন্ত উচ্চ মানের লোক ছিলেন তাদের মধ্যে গোড়ামি ছিল না গোড়ামি না থাকার কারণে তিনি তার পক্ষে সেটা সম্ভব হয়েছিল যে তিনি উদার হতে পেরেছেন এবং উদার যদিও তিনি মৌলিকভাবে মাঝাবি হানাফির বিরোধিতা যাননি তারপরেও তিনি কোন অন্ধ তাকলেদের অন্ধ তাকলে তিনি করতেন না একবার এরকম একটা ঘটনা ঘটেছিল ইবনে হারবোয়াই তার জীবনে উল্লেখ করেন যার সম্পর্কে ইমাম জাহাবি বলেন যে। এরকম একজন বিখ্যাত ব্যক্তি যার সম্পর্কে তিনি ছিলেন আরবরা মহাদা যখন কারো সম্পর্কে তার কোনদিরায় গ্রহণযোগ্য তার হাদিস গ্রহণ করা যাবেই এতে কোন সন্দেহ নেই তিনি হচ্ছেন সেকাত দুই শব্দ একসাথে ব্যবহার করলে মনে করবেন যে তিনি হচ্ছেন জবাল পাহাড়ের মতো শক্তিশালী একজন ব্যক্তিত্ব এই লোকটি সম্পর্কে বলা হয় জাফর রহমতুল্লাহ আলহ একদিন তার সাথে একটি মাসালা নিয়ে আলোচনা করলেন আলোচনা করার করার পরে আবু জাফর তো হাবি এমন একটা উত্তর দিলেন তখন ইবন হারবুবাই বললেন যে তুমি যে উত্তরটা দিচ্ছ এই উত্তরটা কিন্তু আবু হানিফার মতের বিপক্ষে যাচ্ছে তখন তিনি একটি ঐতিহাসিক একটি কথা বললেন যে কথাটি পরবর্তী লোকদের মধ্যে খুব বেশি জনপ্রিয় জনশ্রুতি হিসেবে ছিল সেটা হচ্ছে হওয়ালি উকালদুল্লাহ আসাবি ও নাবি আমি কি তোমাকে তুমি কি আমাকে মোকালেদ মনে করেছ তাকলে তো ওই ব্যক্তি করে অন্ধ অনুকরণ তো ওই ব্যক্তি করে যে হয় আসাবি অর্থাৎ যে গোড়া না গাবি না বোকা আমি কোনোটাই নেই সুতরাং তিনি নিজে অন্ধ অনুসরণকারী ছিলেন না তবে মৌলিকভাবে তিনি ইমা আবনীপা রহমতুল্লাহ আলহিব নিয়ম পদ্ধতি অনুসরণ করে চলেছেন আসলে এটা অনেকটাই পরবর্তীতে আমরা দেখতে পাই ইবাহ মত তিনি মৌলিকভাবে হাম্বলি অনুসারে ছিলেন কিন্তু তিনি কখনো এই মাঝাবের অন্ধ অনুসরণ করতেন না এই জন্য অনেক মাসালা তিনি দেখবেন যে আবহানিফ রহমতুল্লাহর মতকে প্রাধান্য দিচ্ছেন কোন মাসালা দেখবেন যে মালিকের মতকে প্রাধান্য দিচ্ছেন কোন মাসালাত এইভাবে তার মধ্যে স্বাধীনতা ছিল তারপরেও তিনি তারা মূলত হাম্বলি মাঝাবের মূল নীতিকে অনুসরণ করে চলেছেন এর বাইরে বাইরে তারা বের হননি আবুজুর রহমান করেছেন হানাফি ফেক এবং শাফি ফেক দুই ধারার ফেককে তিনি একত্রিত করতে পেরেছেন যেমনিভাবে তিনি মিশর তখনকার তখনকার সময় আলমের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত হওয়ার কারণে সমস্ত আলেমরাই মিশরে যেত তাকে জায়গায় সফর যারাই মিশরে কাছ থেকে তাদের থেকে হাদিস করতেন। দিক থেকেও তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন মিশরের আলমরা থাকার কারণে তারপর তিনি যখন পরবর্তী তাকে বিচারক হিসেবে পাঠানো হলো সিরিয়াতে সিরিয়াতে গিয়ে তিনি আবার আলমদের কাছ থেকে হাদিস এবং ফেক আলাদাভাবে অর্জন করেন এভাবে আমাদের ইমাম আবু জাফার তহ ছিলেন সেই যুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে আমাদের আমাদের সামনে স্পষ্ট হয় তিনি ফেক অর্জন করেছেন কাদি আবু খাজ আব্দুল হামিদ ইবনে আব্দুলি হানাফি ফিকাফি ফা অর্জন করেন এবং তার মামা থেকে তিনি সাফি ফেক্ষা অর্জন করেন আবু খাজম আব্দুল হামিদ ইবনে আবদুল আজি আকুনি ছিলেন ইসা ইবনাই ছাত্র এবং মহামদিব তারা মহামদিন হাসানের ছাত্র আর মহাম্মিন আফগানিফার সত্য এইভাবে এই সিলসিলা অনুসারে তারা তিনি ফিক অর্জন করেন দেখা যাচ্ছে যে ইমাম ইমাম তহাবির রহমতুল্লাহ ফিক্ষের ক্ষেত্রে তখনকার সময় সঠিক ধারাটি অবলম্বন করতে পেরেছেন সঠিক ধারা যেটা সরাসরি আফগানিফার রহমতুল্লাহ থেকে এসেছে এবং যেখানে কোনো রকমের নতুন কোন কিছু আবিষ্কৃত হয়নি আকিদার ক্ষেত্র তিনি সঠিক ধারাটি অবলম্বন করতে পেরেছেন কারণ সেখানে অনারব কোন শিক্ষক বা অনারব কোন তার মা ব্রেন নিয়ে কোনারব কোনো কিছু তাদের মধ্যে বা কোন রকমের খারাপ কোন আকিদা আকিদার সম্পন্ন ব্যক্তি সেখানে কোনো কিছু প্রবাস করাতে পারেনি এই জন্য তিনি সঠিকভাবে সেই গ্রন্থটি লিখতে পেরেছেন দর্শক কিন্তু আমরা ইনশাল্লাহ মা আবু জাহর তহাবির জীবনের আরো কিছু দিক আলোচনা এবং তার সম্পর্কে আলমদের কি মন্তব্য সেটা নিয়ে এবং তার কিতাবটি নিয়ে পরবর্তী কোনো অনুষ্ঠানে আলোচনা করবে আশা রেখে আজকের মতো আপনাদেরকে বিদায় নিচ্ছি আপনার দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি আপনারা যেন সুস্থ থাকেন এবং বিশুদ্ধভাবে আপনাদের দিন পালন করতে পারেন সহিদার অনুসরণ করতে পারেন এবং আমরা যেন আল্লাহর দুনিয়াতে সহিদার অনুসরণ করে আল্লাহর কাছে ফিরে যেতে পারি এবং সঠিক পথে দিন দিন মেনে চলতে পারি সেই তফিক আল্লাহ আমাদের দান করেন ও আখানা আলহামদুলিল্লাহ আলমিন আসলামুকম্বর ববরক